نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ وَنُؤْمِنُ بِهِ وَنَتَوَكَّلُ عَلَيْهِ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ وان اشهد ان لا اله الا الله وحده لا شريك له وان اشهد ان سجدنا ونبينا ومولانا محمدًا معبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وبارك وسلم أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ أَلْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم মোহতরম হাজি আজকে তিন দিন যাবৎ ধারাবাহিকভাবে বিভিন্ন অনুষ্ঠানে এই ধারাবাহিক আলোচনা চলছে আপনারা যারা ধারাবাহিকভাবে আলোচনায় শরিক হতে চান তারা প্রোগ্রাম প্রোগ্রাম লিস্ট ইমাম সাহেবের কাছ থেকে সংগ্রহ করে নিলেই জানতে পারবেন কোন দিন কোন মসজিদে প্রোগ্রাম হচ্ছে এমন সিস্টেমে প্রোগ্রাম হচ্ছে যে গতকালকে যেই মসজিদেই প্রোগ্রাম হইলো ওইখানে যতটুকু আলোচনা হয়েছে সেইটুকু আজকে আর এখানে হবে না আজকের মসজিদে যতটুকু আলোচনা হবে এটা আগামীকালের অনুষ্ঠানে আর হবে যে সুরাতুল ফাতেহার তিনটি নামের আলোচনা হয়েছে এই সুরার এক নাম আলহামদু সুরা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে এই সুরার আর এক নাম সুরাতুল ফাতে সম্পর্কেও আলোচনা হয়েছে এই সুরার এক নাম শিফা। এই সম্পর্কেও আলোচনা হয়েছে আজকে আলোচনা হবে এই সুরার চতুর্থ নাম সুরাতুস এই নাম নিয়ে আলোচনা হবে আমরা শুরুতেই স্মরণ রাখি সুরাতুল ফাতেহার এক নাম সুরাতুস এর অর্থ হলো নামাজের সুরা এই যেহেতু নামাজের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো দুয়া এই জন্য গোটা নামাজটাকেই সলাত নামে দুয়া নামে নামকরণ করা হয়েছে নামাজ কেও সালাদ বলা হয় করিম সাল্লামের নামে দুরুৎ হয়। তাহলে সলাতের পারিবার্ষিক দুইটা অর্থ আছে সলাতের অর্থ নামাজও হয় সলাতের অর্থ দুরুৎসরিফ হয় সুরাতহার এক নাম যে সুরাত এখানে দুরু শরীফের সুরা নয় এখানে অর্থ হলো নামাজের সুরা এই সুরাকে বা সুরা নামে আল্লাহের কারণ হল প্রায় সমস্ত নমাজের প্রত্যেক রাকাতি। এই সুরাতুল ফাতেহা পড়ার নিয়ম আছে ব্যবস্থা নামাজের সাথে সুরাতুল ফাতেহার অত্যন্ত গভীর সম্পর্ক আছেহা পড়ার ব্যবস্থা আছে এই জন্য এই সুরার এক নাম আল্লাহরুল আলম রেখেছেন সুরাতুল সালাহ বা নামাজের সু কোন অবস্থায় নামাজে নামাজে সুরাতহা পরা নফল কারো কারো জন্য নমাজে সুরাতুল ফাতে পারা কারো কারো জন্য নমাজে সুরাতহা পরা ওয়াজিব নয় এই সমস্ত অবস্থা এবং বিধি আমাদের সবিস্তারে জানা দরকার না জানলে অনেক সময় বলবুজাবুজি হয় এই সমস্ত বিধিবিধান ইনশা আল্লাহ একটু পরে আলোচনা হবে এর আগে না আমাদের সাথে সুরাতুল ফাতেহার যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক সেই সম্পর্কটা সম্পর্কে আমি একটু আলোচনা হওয়া দরকার মনে এক হাদিস এসুল করিম সালাম বলেন তার জবাবে বলেন হামিদানি আব্দি আমার বন্দা আমার প্রশংসা করেন মুসল্লি যখন দ্বিতীয় আয়াত পরে আর রাহমান আল্লাপাক রব আলমিন তার জবাবে বলেন মজাদানি আব্দি আমার আমার বন্দা আমাকে সম্মান করলো মুসল্লি যখন বলে ইয়া কানবু ইয়া কনস্তাইন আর আমার কাছে সে তার জন্য সাহায্য চাইল তাই আমি আমার বন্দাকে যে সাহায্য চাইবে সেই সাহায্য আমি দান করে দিব বন্দার প্রতিটি কথার জবাবে আল্লাহ তাই সুরাতুল ফাতেহার একটা গরিষ্ঠ সম্পর্ক আছে নামাজের সাথে এই জন্য আল্লাহরুল আলমিন এই সুরাকে সুরাতুল সালাত বা নামাজের সুরা নামে নামকরণ করেছেন আরেক বিবরণে উল্লেখ আছে আরো বিস্তারিত কথা সেই বিবরণে বলা হয়েছে মুসল্লি নামাজ শুরু করে যখন সুরাত সুরাতুল ফাতেহার প্রথম শব্দ আলহামদুর শব্দ উচ্চারণ করা মাত্রই আলহামদু শব্দের অর্থ সমস্ত প্রশংসা এতটুকু বলা মাত্রই আল্লাহ মুসল্লিকে জিজ্ঞাসা করেন আল্লাহ তাকে জিজ্ঞাস করেন নামাজিকে জিজ্ঞাস করেন মানিল্লাহ তোমার আল্লাহকে আল্লাহর প্রশ্নের জবাবে মুসল্লি বলে রব্বিল আল সমগ্র জগতের প্রতিপালক যিনি তিনি আল্লাহ আবার তাকে প্রশ্ন করেন মার্ আলম সমগ্র জগতের প্রতিপালক কে জবাবে মুসল্লি বলে আর রহমান রহমান যিনি তিনি আল্লাহ আবার জিজ্ঞাসা করেন মানির রহমান রহমানকে জবাবে নামাজি বলে আর রাহিম রহিম যিনি তিনি আল্লাহ আবার জিজ্ঞাসা করেন রহিমকে মানির রহিম জবাবে নামাজি বলে দিনের মালিক তিনি আল্লাহ প্রতিটি প্রশ্ন করতেছেন নামাজিকে সরাসরি কিন্তু নামাজি আল্লাহর জবাব গুলি দিতেছে ইংলিশ গ্রামারে পার্সন তিন প্রকার যে কথা বলে তাকে বলে ফার্স্ট পার্সন যার সাথে কথা বলে তাকে বলে সেকেন্ড পার্সন যার সম্পর্কে কথা বলা হয় তাকে বলে থার্ড পার্সন এখানে আল্লাহ এবং নামাজি দুইজনে কথা বলা শুরু হয় একজন ফার্স্ট পার্সন একজন এখানে কোন প্রতিটি প্রশ্নের জবাবে নমাজি জবাব দেয় তার আল্লাহ যখন জিজ্ঞাস করেন আল্লাহ কে তখন সে বলে রীন যিনি তিনি বলুন তো আপনারা বুঝে থাকলে দয়া করে কেউ তিনি কোন পাশ আল্লাহ যখন জিজ্ঞাস করেন রব্বুল আলমিন কে তখন বলে রহমান যিনি তিনি আবারও তাক পাশ আল্লাহ যখন জিজ্ঞাস করেন রহমান কে তখন বলে রহিম যিনি তিনি আবারও তাক পাশন আল্লাহ যখন জিজ্ঞাসা করেন বন্দা তুমি আর আমি এখানে পার্সন আর সেকেন্ড পার্সন এখানে কোনো ডাইরেক্ট আমাকে বলো তখন বন্দা পার্সন চেঞ্জ করে একমাত্র তোমার জন্যই এবাদত করি এবং নামাজের ভিতরে আল্লাহর সাথে ঘনিষ্ঠতা লাভ করে তাই নমাজের সাথে সুরাতুল ফাতেহার নিবিড় সম্পর্ক এই কারণে আল্লাহ ইয়াক্ত আমরা তোমারই এবাদত করি তোমার কাছেই সাহায্য চাই আল্লাহ তখন তাকে জিজ্ঞাস করেন মা তাস্তন কি সাহায্য চাও আমাদেরকে পথ দেখা আল্লাহ জিজ্ঞেস করেন কোন পথ বলে যে পথে জীবন যাপন করলে দুনিয়ার জীবন শেষে সুদা জান্নাতে যাওয়া যায় সেই পথ তখন আল্লাহ বলেন আবদি। হে আমার বান্দা তুমি আমার কাছে যে জিনিসটা চাইলে আমি তোমাকে সেটা দান করে যে ব্যক্তি মাধ্যমে আল্লাহর সাথে কথাবার্তা বলার সুযোগ পায় ওই ব্যক্তি নমাজে যে মজা পায় জীবনে আর কোন কাজে সেই মজা পায় কিন্তু এমন নামাজি কে কখন হতে পারে কিভাবে হতে পারে জানা এবং বোঝা দরকার এমন নামাজি কে হতে পারে কখন হতে পারে কিভাবে হতে পারে এই বিষয়ে মুহাসির আলোচনা করতে গিয়ে লেখেছেন একদল মুসলমান তো নামাজ পড়েই না আর একদল মুসলমান যারা নামাজ পড়ে না তাদের জন্য কথা হলো বলেছেন চাবি এত পরিষ্কার কথা হাদিস শরীফ রসুল বলে দেওয়া সত্ত্বেও যে মুসলমান নিজেকে এই রাসুলের উম্মত দাবি করার পর নামাজ পড়ে না সে কথায় না এছাড়া নবীর উম্মত হয়ে মুসলমান হয়ে নামাজ না পড়ার কোনো মানে হয় না মুসলমান নামাজ ছেড়ে দেওয়ারা কোনো ব্যাখ্যা নাই রাসুল যারা নামাজ পড়ে না যে সমস্ত মুসলমান এরা মুখে বলে না এরা কাজের দ্বারা এই কথা বলে দেয় নবী আমাকে বেহস্তের চাবি দিতে চান আমি সেই চাবি নিতে চাই না যারা নামাজ পড়ে তারা আবার পাঁচ প্রকার সব নামাজি এক প্রকার নয় পাঁচ প্রকার নমাজই আছে প্রত্যেক নমাজির নমাজের পাঁচ প্রকারের ফলাফল আছে কথাগুলি বুঝলে আমরা সবি প্রত্যেকেই আমি কত নম্বর নমাজি এবং আমার নমাজের এইটা বুঝলে পরেই কোন নমাজি নমাজের ভিতরে আল্লাহর সাথে কথাবার্তা বলার সুযোগ পায় যে কারণে জীবনে আর কোন কাজে এত মজা পায় না নমাজে যে মজা পায় সেই মজা সেই নমাজি কে ওইটা আমরা ইনশাআল্লা সহজে বলতে পারবো আমরা যারা নামাজ পড়ি আমরা পাঁচ প্রকার নামাজি আসি প্রথম প্রকার নমাজি ওই সমস্ত লোকেরা যারা নামাজ মাঝে মধ্যে মাঝে ঈদের নামাজ পড়লে জুম্মার নামাজ পড়ে না জুম্মার নামাজ পড়লে জুহরের নামাজ পড়ে না জুহর আসল পড়লে ফজরের নামাজ পড়ে না আমার কথা বুঝে থাকলে বলুন এমন নামাজিও আছে কি নাই এই সমস্ত নমাজির ফলাফল কি যেই খুব পরলো এই নমাজটুকুর জন্য সে শাস্তির থেকে রেহাই পেল কিন্তু যেই ফরজ নমাজটা ফজরের নমাজি হোক দুহরের হোক এসার হোক যেই ফরজ নমাসটা সে বশত পড়ল না যে ব্যক্তি কোনো একটা ফরজ নমাজ অবহেলা করে ছেড়ে দিল পরল না যে ফরজ নমাজটা পরলো না সেই নমাজটা না পড়ার কারণে তাকে জাহাজ নামে যে তাহলে যে সমস্ত নমাজিরা মাঝে মধ্যে না যে নমাজটা পড়ল না সেই নমাজটা না যারা সবগুলি নমাজ রেগুলার পরে কোন বেলা পরে কোনো বেলা পড়ে না তা নয় নিয়মিতই নমাজ পড়ে কিন্তু যতক্ষণ পর্যন্ত সে নামাজ পড়ে ততক্ষণ পর্যন্ত মনটা তার নামাজের ভিতরে থাকে না মন তাকে সংসারের বিভিন্ন এবং সে মনটাকে নমাজে ধরে রাখার চেষ্টাও করে মন নামাজে তাকেও না মনটাকে নমাজে রাখার চেষ্টাও করে কত নম্বর দল দুই নম্বর সংসারের কল্পনা নিয়েই তুমি নমাজ শেষ কর লাগেন। দ্বিতীয় প্রকার নমাজ দ্বিতীয় প্রকার নমাজই হলো যারা নিয়মিত নমাজ পড়ে এবং নমাজ তার বারবার মন তার বারবার নমাজের বাইরে চলে যায় তারপরও সে মনটাকে নমাজে ধরে রাখার চেষ্টা চালু রাখে এরা কত নম্বর তিন নম্বর যতবারই মন নমাজের বাইরে চলে যাক কিন্তু মন কেন নমাজের বাইরে চলে যায় মনটাকে নমাজে দরে রাখার চেষ্টাটা কিভাবে করতে হবে এগুলি না শিখলে এবং মন আপনার নমাজের বাইরে এই জন্য এখানে আমাদের দুটি কথা বোঝা দরকার নমাজের বাইরে কেন মন কেন চলে যায় সেই মনটাকে নমাজে ধরে রাখার চেষ্টা কিভাবে করে আপনারা কি মনে করেন এই কথাগুলি সমস্ত নমাজিদের জানা দরকার দলটাকে আর কোন লোকের কাছে পাঠায় না নমাজি যখন নমাজ শুরু করে দেয় তখন তার কাছে পাঠায় এই দলের ডিউটি হলো যতক্ষণ পর্যন্ত সে নামাজের ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত তার মনে সংসারের হাজার কথা জাগাই দেওয়া শুধু উজকুর কাজা উজকুর কাজা কাজা তুমি ব্যবসার কথা মনে করো সংসারের কথা মনে করো গুরু কথা মনে করো ধন সম্পদের কথা মনে করো এগুলি অনবরত তাকে মনে করাইতেই থাকে এই বিশেষ দলের কারণে বাইরে চলে যায় শয়তানের এই দলটা আমি যখন নামাজ শুরু করি আমার কাছেও আসে আপনারা যখন নামাজ শুরু করেন আপনাদের কাছে যায় একজন নমাজিকে সারেনা আমি আলামত বলে দিচ্ছি লক্ষণ বলে দিচ্ছি লক্ষ্য করে দেখবেন নমাজ শুরু করার আগে সংসারের এত কথা মনে পরে না নমাজ শুরু করলে পরে সংসারের যত কথা মনে পড়ে কেন আল্লা রসুল বলেন শয়তানের সেই বিশেষ বাহিনী আশা করি বুঝতে পেরেছেন কেন নমাজির মন নমাজের ভিতরে থাকে না মনটাকে অন্য কাজে পাঠায় না শয়তানের বাহিনী নিয়ে যায় শয়তানের বাহিনী নমাজির মনটাকে নমাজের বাইরে নিয়ে যায় কেন তোমার নমাজটাকে নষ্ট করে ট্রেনিং যারা গ্রহণ করবে না এরা কোনদিন নমাজে মনকে ধরে রাখতে পারে সারা জীবন বর নমাজ পড়বে ঠিক কিন্তু মন থাকবে শয়তানের দহলে মন তার মনকে ধরে রাখার ট্রেনিং গ্রহণ করার অভাবে সেই ট্রেনিং টা হল হাদিস শরীফ এ রাসুল করিম সাল্লাম বলেনা এক দীর্ঘ আলোচনা প্রসঙ্গে একবার রাসুলকে জিজ্ঞেস করেছিলেন মাল এর অর্থ হল নির সেই আবাদত যে তুমি এমন ভাবে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে এবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখেছ আল্লাহকে যদি বাস্তবে তুমি দেখতে যতক্ষণ পর্যন্ত ওই সাধনাটা করবে না ওই প্রশিক্ষণটা গ্রহণ করবে প্রশিক্ষণটা কি আল্লাহ রসুল বলেন তার যদিও দুনিয়ার জীবনে কিন্তু আল্লাহ আল্লাহর তসবি পড়তেছ আল্লাহর নাম নিতেছ তোমার মন তো এখানে নয় সেটাও তো আল্লাহ দেখে এই জন্য মুফাসলিনে লেখেন নামাজি যখনই দেখবে নমাজে তার মন নেই কেন সাথে সাথে আমাদের ভিতরে চলে আসবে একটু পরেই আবার শয়তানের বিশেষ বাহিনী মন নিয়ে গেল বাইরে সাথে সাথে সাথে সাথে আপনি ধ্যান করবেন আল্লাহ আমাকে দেখতেছেন আবার মন চলে আসবে আমাদের ভিতরে মন চলে আসবে এই যে সাধনা এই যে ট্রেনিং এটা যদি আপনার চালু থাকে তাহলে আল্লাহ আপনাকে নমাজের পরিপূর্ণ দান করে দে এই জন্য আল্লাহ আপনাকে নমাজের পরিপূর্ণ সব ধান করে বাহিনীটা যখন দেখতে পায়। যে এই নমাজির মন আমি হাজার বার বাইরে নিয়ে গেলাম কিন্তু সে আল্লাহ দেখতেছেন এই কথা মন মনকে নমাজের বাইরে আমি বারবার নিয়েও তার কোনো ক্ষতি করতে পারলাম না এমন লোকের চেষ্টা করা বিফল এই লোকের মন বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা আমাদের বিফল এদের পিছনে মেহনত করে কোন কাজ হবে না এই নমাজিকে ছেড়ে দাও চলো ওই নমাজির কাছে সেদিন থেকে নমাজের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার মন নমাজের ভিতরেই থাকে বলেন বিনা ট্রেনিং হইলো নিশ্চই নামাজ সব রকমের গুণার থেকে নমাজিকে বাঁচার নমাজিকে তার নমাজে কোন গুণা করতে দেয় না কিভাবে যে লোকটা মন নমাজ এমতাবস্থায় তার জিনা করার সাহস থাকবে সুদ বলেন গুস বলেন মদ বলেন গাঞ্জা বলেন যত রকমের গুনা বলেন যত রকমের অপরাধ বলেন যত রকমের পাপ কাজ বলেন সুযোগ পাইলেই তার মনে যাগবে নমাজের টিং এর কারণে তার মনে যাগবে আল্লাহ দেখতেছেন এই কারণে সে আর কোন নমাজি যারা মাঝে মধ্যে পরে মাঝে মধ্যে পড়ে না এদের ফলাফল যে নমাজ পড়লো না সে নমাজের জন্য জাহান নামে দ্বিতীয় প্রকার নমাজি ছিল রেগুলার পরে কিন্তু মন যে নেন চেষ্টা চালু রাখে এদের আল্লাহ মাফ করে দেবে চতুর্থ প্রকার নামাজি যারা শুরুর থেকে শেষ পর্যন্ত মনটাকে নমাজে ধরে রাখতে পারে এদের নমাজের ফলাফল এদের নমাজ এদেরকে সব রকমের গুণাব থেকে বাংলা অনুবাদ পড়ে ইংলিশ ট্রান্সলেশন পরে এই আয়াতের ট্রান্সলেশন যখন পরে আল্লাহ বলেছেন নমাজি খে তার নমাজ সব রকমের থেকে বেরায় অথচ সে মসজিদে আসে নমাজ পরে আর বাইরে গিয়া সব গুণা করে তখন আমাদের সব নমাজি কেই তার নমাজ গুনার থেকে ফিরায় না চতুর্থ নম্বর নমাজ তাহলে আগে দেখতে হবে আমি নমাজির সিরিয়াল নম্বর কত তারপরে দেখবো ফিরানো রাখেন এজন্য যদি আমি নি দেখে দেখি যে আমি নী পাপ করি তাহলে বুঝতে হবে আমার সিরিয়াল নম্বর চার পর্যন্ত পৌঁছলো এগুলি বোঝা দরকার আমি ন মাস আবার গুণা করি কেন আমি নি জিনা করি কেন আমি নি মিথ্যা কথা বলি কেন আমি ন মালোপরি মানুষকে দুঃখা দিই কেন আমি নমাজি হওয়া সত্ত্বেও মানুষের সম্পদ আত্মসাত করি কেন আমি নামাজি হওয়া সত্ত্বেও হারাম খাই কেন আমি নামাজি হওয়া সত্ত্বেও আমি সুদের কারবার করি কেন নামাজি হওয়া সত্ত্বেও ঘুষের কারবারে জড়িত কেন আমি নামাজি হওয়া সত্ত্বেও আমি মদ খুর কেন আমি নমাজি হওয়া সত্ত্বেও আমি গান্জা কুর কেন আমি নামাজি হওয়া সত্ত্বেও আমি বেপর দেখেন একমাত্র কারণ আমার সিরিয়াল চার পর্যন্ত এখনো পৌঁছে কথা কি বুঝতে পারলেন থেকে বাঁচায় এরপর এই অবস্থাটা যখন তার অর্জন হয় যায় আল্লাহর ভয় পরিপূর্ণভাবে তার অন্তরে ঢুকে যায় এই চার নম্বর নমাজির অন্তর আত্মাটা এত পাপ পবিত্র হয়ে যায় এই লোকের পবিত্র আত্মার দ্বারা নমাদের ভিতরে তার আল্লাহ সাথে সাক্ষাৎ হয় পাশে যায় পাঁচ নম্বর সিরিয়ালে যে সমস্ত নমাজিরা পুজতে পারে এরা নামাজের মধ্যে যে মজা পায় জীবনে আর কোন কাজে সেই মজা পায় না ওই সমস্ত পাঁচ নম্বর নমাজিদের ব্যাপারে বলা হয়েছে আল্লাহ জিজ্ঞেস করেন আল্লাহ কে বলে রব্বুল আলমিন যিনি তিনি আল্লাহ বলেন রব্বুল আলমিন কে বলে রহমান যিনি তিনি আল্লাহ বলেন রহমান কে আমি আল্লাহ আমি তোমার সাথে সরাসরি কথা বলতেছি তুমি আর আমি এখানে আমার সাথে কথা বলব না ডাইরেক্ট বলো তখন পার্সন চেঞ্জ করে তোমার জন্য এতটুকু আলোচনার দ্বারা আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন নমাজের নমাজের সাথে এই জন্য আল্লাহ্রাবুল আলমী সুরাতুল তার সাথে কথা যত বেশি বলার সুযোগ পায় ততই তার আনন্দ হয় এই কথাটা বাস্তব কিনা অবশ্যই জানেন জিজ্ঞাসা করলেন কেন জিজ্ঞাস করলেন এই জন্য যে উনার হাতে লাঠি ছিল এখনই আল্লাহ বলবেন লাঠি ছাড়ুন সারা মাত্রই বিশাল অসগর হয়ে যাবে তখন তিনি হয়তো সন্দেহ করতে পারেন তোমার হাতে ভালো রকম দেখো তিনি ভালো রকম দেখলেন যে আমার হাতে তো সেই লাঠি যেই লাঠি আমি সব সময় ব্যবহার করি আল্লাহ জিজ্ঞাসা করলেন তোমার হাতে জবাবটা কতটুকু হওয়া দরকার এইটা আমার পুরাতন ব্যবহৃত লাঠি কিন্তু এই লাঠিতে ভর করে আমি চলি গানি এই লাঠির দ্বারা আমি গাছের পাতাপাড়ি ছাগলকে খাওয়াই বহু খুড়া এই লাঠি দিয়ে আমি আরো অনেক কাজ করি প্রশ্ন আল্লাহ করেছিলেন কথা বলার সুযোগ পাইলে সংসারের আর কোন কিছুর মজা বাকি থাকে না আশা করি মুসা ঘটনার থেকে আপনারা এই কথাটা অন্তর বুঝতে পেরেছেন আল্লাহর সাথে কথা বলার সুযোগ যাদের হয় এরা এই জগতের আর কোনো কিছুতে এত মজা পায় না এই জন্য সুরাত যারা আল্লাহ পায় এই জীবনে আর কোনো কাজে পায়। এই কারণে আল্লাহুল আলমিন সুরাতুল ফাতেহার নামকরণ করেছেন সুরাতুল সাল নামাজের চোরা এই কারণে সুরাতুল ফাতেহা নামাজে বারবার পড়ার ব্যবস্থা দেওয়া হয়েছে ওই পাঁচ নম্বর সিরিয়ালে পৌঁছার পথ বন্ধ হয়ে গেছে পথটা যেন সবসময় কোলা থাকে যে লোক ইচ্ছা করে সেই পথে যেন চলতে পারে সেই ব্যবস্থা দিয়ে আল্লাহরুল আলম নামাজে বার বার ব্যবস্থা দিয়েছেন এবং নামকরণ করেছেন এই সুরা নামাজের চেষ্টা করবাজে পড়া কখন কার জন্য কখন কার নফল কখন কার নিষেধ সুরাতুল ফাতেহা নামাজে পড়া হয় যখন কেউ একা নামাজ পড়ে অথবা ইমাম হয়ে নামাজ পড়ে তখন তার জন্য নমাজে সুরাতুল ফাতে হয় ফরজের প্রথম দুই রাকাতে ওয়াজীব ফরজের পরবর্তী রেখা গুলিতে সুরাতুল ফাতে পারা ওয়াজীব নয় মগ্রিবের নমাজের প্রথম দুই রাখাতে সুরাতুল ফাতে পারা ওয়াজীব তৃতীয় রাখাতে ইমাম সাহেবের জন্য চতুর্থ রেখাতে সুরাতুল ফাতেহা না পড়ে শুধু তিনবার সুবাহান্লাহ বলতে যতক্ষণ লাগে ততক্ষণ দাঁড়িয়ে থেকে রুকুতে চলে যায় তার নমাজ হয়ে যাবে দ্বিতীয় রাখাতে আর তৃতীয় আকাতে সুরাতুল না করলে কোন নমাজের কোন ক্ষতি হবে না যেহেতু সেটা নকল তিনত পরিমাণ দাঁড়াতে হবে সেটা ফরজ। তৃতীয় রাখাতেও যেমন ভাবে প্রথম দ্বিতীয় রাখাতে দাঁড়ানু ফরজ তেমনি ভাবে ফরজ নামাজের তৃতীয় রাখাতেও দাঁড়ানুটা ফরজ চতুর্থ রাখাতেও দাঁড়ানুটা ফরজ কার জন্য কখন নামাজের ভিতরে ফরজ হয় আর কার জন্য কখন কিভাবে নফল হয় কিন্তু যারা একাও নামাজ পড়ে না ইমামের ইমাম ইমামতিও বরং কোন মুক্তি নামাজ পড়ে এইরকম নামাজ শরীফে রাসুল করিম সাল্লাম বলেন মানা লাহু ইমামা আতুল ইমাম যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়বে তার পক্ষ থেকে সুরাকেরা যা কিছু পড়তে হয় ইমামে পড়বে তাহলে মুক্তিদের যে ইমামের পিছনে পড়া অবস্থায় কথাটা কোনো মানুষের নিজস্ব কথা না মোহাম্মদুর রসুল্লাহ অবশ্য মুহাম্মদুর রসুল্লাহর কথাকে হাতিস বলে রসুল্লার কাজকে হাদিস বলে রসুল্লার সমর্থন কেও হাদিস বলে রাসুলের তিনটা জিনিসের নাম রাসুলের হাদিসের কথার নাম রাসুলের হাদিস রাসুলের কাজের নাম রাসুলের হাদিস রাসুলের সমর্থনের নামও রাসুলের হাদিস এই তিন রাসুলের তিনটা জিনিসকে রাসুলের হাদিস বলা হয় যেমন মুক্তির অন্য সুরাও পড়ে তাহলে মুক্তিরা সূরা পড়বে কিনা পড়বে না এই ব্যাপারে হাদিস কত প্রকার হইল তিন প্রকার এক প্রকার হাদিস হইল ফাতেহা পড়বে অন্য ফাতে অন্য সুরাও পড়বে এক প্রকার হাদিস হইলো অন্য সুরাও পড়বে না এক ব্যাপারে যদি রাসুলের তিন প্রকার হাদিস পাওয়া যায় তখন উন্মতের জন্য সমস্যা দাঁড়ায় কিনা কোনটা মানবো কোনটা না সমস্যা দাঁড়ায় না এই সমস্যার সমাধান দেবে এই সমস্যার সমাধান আপনারা কি মনে করেন ইসলাম ইনকমপ্লিট আল্লাহ আলমিন তো বলেছেন পরিষ্কার আজকে আমি তোমাদের দিনকে কমপ্লিট করে দিলাম পরিপূর্ণ করে দিলাম আমরা তো এমন একটা সমস্যা পেলাম যেটা সমাধান না ভাই ইনকমপ্লিট থাকে সমাধানটা কোথায় এই সমাধানটা কোথায় জন্য আমাদের কোরআনের ভাবে বুঝে নেওয়া দরকার আয়াতে বলেন فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ اي আয়াতটা হলো সূরা নিসার 59 নম্বর আয়াত এই আয়াতের তাফসিলে পৃথিবীর বিখ্যাত মুফাসসির কোরআন পৃথিবীর বিখ্যাত ওলি এবং পৃথিবীর বিখ্যাত দার্শনিক এই তিন গুণ এক লোকের মধ্যে পাওয়া অত্যন্ত কঠিন ব্যাপার একদিকে তিনি পৃথিবীর বিখ্যাত মুফাসসির কোরআন অপরদিকে তিনি পৃথিবীর বিখ্যাত তিনি পৃথিবীর বিখ্যাত দার্শনিক নাম ইমাম আল্লাহ তার অমর গ্রন্থির কবির কবিরে লেখা আছে যে আপি সুরায় নিশার উনষাট নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আপি উল্লাহ আল্লাহর আনুগত্য করো আল্লাহর হুকুম মানো এর দ্বারা আল্লাহ বুঝাইছেন ইসলামের সমাধান কোরআন থেকে গ্রহণ করো ইসলামী সমাধান কুত থেকে গ্রহণ করো কোরআন থেকে সাথে সাথে যে বলেছেন হুকুম মানো এর দ্বারা বুঝাইছেন ইসলামের সমাধান রসুলের হাদিস থেকে গ্রহণ করো প্রশ্ন জাগে কিনা একবার বললেন কোরআন থেকে সমাধান গ্রহণ করো আবার বললেন হাদিস থেকে সমাধান গ্রহণ করো তাহলে আমরা সমাধান কোথেকে গ্রহণ করবো জবাব দুই জায়গা প্রশ্ন জায়গায় কিনা প্রশ্নের জবাব ইসলামের সব সমাধান আল্লাহ কিছু সমাধান কোরআনে দিয়েছেন কিছু সমাধান হাদিসে দিয়েছেন আর কিছু সমাধান আছে এমন কোরআনেও দেননি হাদিসেও দেননি কোরআন হাদিসের আলুকে ব্যবস্থা করে দিয়েছে আমার কথা বুঝে থাকতে বলুন ইসলামী সব সমাধান ওই দুইটা ব্যবস্থা সম্পর্কে যাদের কোনো পরিষ্কার ধারণা নাই তারা কথায় কথায় বলে কোরআন মানি হাদিস মানি আর কিছু মানি না কি বলে কোরআন মানি হাদিস মানি আর কিছু মানি না তাদের কথাটা বাহ্যিক দৃষ্টিতে বলা চমক্র কিন্তু বাংলা এটাকে বলে কথা সত্য মত খারাপ বাংলা এটাকে কি বলে সব সমস্যার সমাধান কোরআনেও নাই সব সমস্যার সমাধান হাদিসও নাই এর একটা উদাহরণ শুনুন মেয়ে লুকে নাজে চেহারা কুলা রাখতে পারবে কিনা এর সমাধান কোরআন হাদিসে আছে অথচ আমরা জানি মেয়ে লোকের জন্য নমাদে চেহারা কোলা রাখা যায় মেয়ে লোকের জন্য নমাদে চেহারা কোলা রাখা যায় হাতের পাঞ্জা কুলা রাখা যায় ইসলামী সমাধান সরাসরি কোরআন হাদিসে নাই সেইগুলির সমাধান পাওয়া যাবে কোথায় আল্লাহ ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলহি তার অমর গ্রন্থ তফসিরে লেখেন যে সমস্ত বিষয়ের সমাধান কোরআন হাদিসে পাওয়া যায় না সেইগুলির সমাধান উম্মতের অপ্যমত থেকে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন যেই ব্যাপারে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ সম সমাধান দিতে পারবে সেইটাই আল্লাহর সমাধান কর্য হবে যদিও কুরা পাওয়া না যায় যদিও হাদিসে পাওয়া না যায় কিন্তু সব মুসলমান ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে যেই সমাধানে উপনীত হবে সেইটাই আল্লাহর সমাধান গণ্য হবে এর একটা উদাহরণ শুনুন মুহাম্মদুর রসুল সাল আলহি ওসাল্লামের পর তার প্রথম খলিফা কে হবে এই প্রশ্নের সমাধান কোরআনেও নাই হওয়ার যুদ্ধকে বলুন আপনারা কোরআন হাতিসের সমাধান থাকলে কি করবো না করবো পরামর্শ লাগে না না থাকলে কোরআানে পরিষ্কার সমাধান আছে রমজান রাখা ফলন কোন মাসের উদা রাখবো আমরা সেইটা নিয়ে পরামর্শ করা হালাল পরামর্শ বলে দিয়েছেন কুরআ হাদিসে যে সমস্ত জিনিসের সমাধান পরিষ্কার পাওয়া যায় ওই সমস্ত সমাধানের ব্যাপারে পরামর্শ করা রসুলের প্রথম ফলিফা কে হবেন এইটা নিয়ে পরামর্শে বসলেন কেন যেহেতু যখন রাসুল অসুস্থতার কারণে বিছানা চেরা মসজিদে যেতে পারছিলেন না ইমামতির জন্য তখন রাসুল মসজিদের ইমামতির দায়িত্ব আবু বকরকে দিয়েছে এখান থেকে সাহাবায়কের দেখেন যেই সমাধান থেকে বের করলেন যে আবু বকর রসুলের বর্তমানে রসুলের ইমামতের একমাত্র যোগ্য সাব্যস্ত হয়েছিলেন সেই আবু বকর রসুলের অবর্তমানে রসুলের প্রথম যুগ খলিফা সাব্যস্ত হবে একমাত্র আবু বকর সিদ্দিক সমাধানটা কোরআনে পাইলাম সমাধানটা হাদিসে পাইলাম না উন্মতের ঐক্যমতে পাইলাম আতিউল সমাধান রসুলের হাদিসে পাও সেই সমাধান রসুলের হাদিস থেকে গ্রহণ করো উলিল আম বলে দিয়েছেন যেই সমাধান পাও না হাদিসে পাও না সেই ব্যাপারে তোমরা ঐক্যবদ্ধ যে সমাধান করবা সেইটাই আল্লাহর সমাধান না মুসলমানদের ঐক্যবদ্ধ সমাধানে এই ঐক্যবদ্ধ সমাধানের নাম ইজমা মিনকুম এই বাক্যের দ্বারা আল্লাহ উম্মতের ইজমাকে ইসলামী সমাধানের উৎস সাব্যস্ত থেকে যদি সমাধান পাওয়া যায় সেটাও আল্লাহ থেকে না পেয়ে মুসলমানের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত যেটা সেটাও আল্লাহর সমাধান মুসলমানের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত যেটা সেটাও আল্লাহর সমাধান এই ঐক্যবদ্ধ তার নাম ইসলামী পরিভাষায় ও যে ইসলামী সমাধানের উৎস এই কথাটা দলিলের দলিল কোরআন দলিলের দলিল কোরআন এই প্রসঙ্গে আরো মনে দেখতে হবে আমাদের উম্মতের ইজমার তিনটা স্তর আছে প্রথম নম্বর স্তর হলো একরাম। সমস্ত সাহাবায় না। ভাবে আর কোনো মুসলমানের এই কথা বলার অধিকার কোনো মুসলমানের নাই কেন সাহাবায় কাম ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন যে ব্যাপারে সাহাবায় খেরাম সমাধান দেন সেই ব্যাপারে বিমত করার অধিকার কোন মুসলমানের তাকে না কিন্তু যেই সমস্যা সাহাবায়ে ক্যারামের যুগে দেখাই দিল না দেখা দিল পরবর্তী যুগে সাহাবায়ে ক্যারামের পরবর্তী যুগের মুসলমানদেরকে তাবে ইন বলা হয় তবে ইন পরবর্তী যুগের মুসলমানদেরকে তাবে তাবলা হয় বলেন খায়রুল হাইরুল আমার যুগের মুসলমান বলুন কারা তারপরে দুই নম্বরে শ্রেষ্ঠ মুসলমান তাদের পরের যুগের মুসলমান শাহাবাগানের পরের যুগের মুসলমান কারা তবে তারপরে শ্রেষ্ঠ মুসলমান তাদের ফরের যুগের মুসলমান তাদের ফরের যুগের মুসলমান কারা মুসলমান। হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহিম দ্বিতীয় যুগের শ্রেষ্ঠ মুসলমান ইমাম সাফি ইমাম মালিক ইমাম আহমদ রহমতুল্লাহ আলহিম তারা তৃতীয় যুগের শ্রেষ্ঠ মুসলমান খোলাফায়ের আশিদিন কোন যুগের শ্রেষ্ঠ মুসলমান প্রথম যুগের ইমাম আবুহানি ফোন যুগের শ্রেষ্ঠ মুসলমান দ্বিতীয় যুগের বাকি তিন মালের তিন ইমাম কোন যুগের শ্রেষ্ঠ মুসলমান তৃতীয় যুগের এই জন্য এই তিন যুগের মুসলমান তিন যুগকে বলা হয় ইসলামের স্বর্ণ তিন যুগকে বলা হয় ইসলামের স্বর্ণ যুগ সাহাবায় কেরাম যেই সিদ্ধান্ত দিবেন ইমাম আবু হানিফার অধিকার নাই সেই সিদ্ধান্তের প্রথম যুগ্মলিফা সাহাবায় কালামের সিদ্ধান্তের দ্বারা সাব্যস্ত হওয়ার কারণে ইমাম আবু হানিফাও মেনে নিতে বাধ্য হয়েছেন ইমাম সাফিও মেনে নিতে বাধ্য হয়েছেন ইমাম মালিক কোরআনে নাই হাদিসে নাই সে আবু বকর খলিফা মেনে নিলেন কেন একমাত্র কারণ সাহাবাহাম ঐক্যবদ্ধ ভাবে যে সিদ্ধান্ত দেন তার বিরুদ্ধ বিরুদ্ধাচরণ করার অধিকার কোন মুস্তাহিদ ইমামের তাকে না কোন মজাবের তাকে না কোন মুসলমানের থাকে না কিন্তু যে সমস্যা বের করার দায়িত্ব দিয়েছেন আল্লাহ ফক্রাবুল আলম মুস্তাহিদ ইমামগণকে ইমাম আবু হানিফা একজন মুস্তাহিদ ইমাম ইমাম শাহ একজন মুস্তাহিদ ইমা এই মুস্তাহিদ কাদেরকে বলে কোরআন হাদিসের সরাসরি যে ব্যাপারে সমাধান পাওয়া যায় না কোরআন হাদিসের আলুকে সেই ব্যাপারে সমাধান বের করার যোগ্য মুমিন মুসল আলেমদেরকে মুস্তাহিদ ইমাম বলা হয় ইমাম আবু হানিফার মধ্যে সেই যোগ্যতা ছিল ইমাম সাফির মধ্যে সেই যোগ্যতা ছিল ইমাম মালিকের মধ্যে সেই যোগ্যতা ছিল ইমাম আহমদ বিন হাম্বলের মধ্যে সেই যোগ্যতা ছিল এই কারণে যেই ব্যাপার যেই সমস্যা সাহাবায়গণের সাহাবাগণের যুগে সমস্যাই ছিল না পরবর্তী যুগে সমস্যা দেখা দিল এই ব্যাপারে মুস্তাহিদ ইমামগণ যদি সিদ্ধান্ত দেন পরবর্তী কোনো আলেমের অধিকার না সেই ব্যাপারে মুস্তাহিদ ইমামগণ ঐক্যবদ্ধ ভাবে যেই সমাধান দেবেন এই সমাধানের বিরুদ্ধাচরণ করার অধিকার দুনিয়ার কোন আলেমের তাকে না মুস্তাহিদ ইমামগণ ঐক্যবদ্ধ ভাবে সমাধান সিদ্ধান্ত দিয়েছেন বর্তমান দুনিয়ার সাধারণ মুসলমান তো সাধারণ মুসলমান সমস্ত আলেমদেরকেও এই চার ইমামের সিদ্ধান্ত মেনে নিতে হবে এতে সমস্ত মুস্তাহিদ ইমামগণ হয়েছে সমস্ত যেহেতু নাই আল্লাহ পবিত্র কুরানের আয় বলেন তোমরা যারা জানো না যে বিষয়টা জানো না সেই বিষয় যারা জানে তাদেরকে ফলো করো না কথা আর এক হাদিসে আছে নমাজে নামির নিচে হাত বাদার কথা বুঝে বলুন তো নমাজে হাত বাদার হাদিস কত প্রকার হলো দুই প্রকার হলো দুই হাদিস একসাথে আমল করার কোনায় হাত বাদার হাদিস গুলি আমল করবে নানীরা নীচে হাত বাদার হাদিস হাদিসগুলি আমল করবে পুরুষেরা দেখুন তো সমাধান বের হলো কিনা কোরআন থেকে বের হলো হাদিস থেকে বের হলো না কোরআন হাদিসের সমন্বয় সাধনের মাধ্যমে কোরআন হাদিসের আলুকে সেই বিষয়ের সমাধান বের করে দেওয়া কার কাজ মুস্তাহিদ ইমামের কাজ মুস্তাহিদ ইমামগণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন যেহেতু বর্তমান দুনিয়াতে সাহবায় কোন আলেম নাই যেহেতু আলেম নাই ইমাম মালেকের যোগ্য সমান সমান যোগ্য কোনো আলেম নাই ইমাম আহমদ বিন হাম্বলের সমান যোগ্য কোনো আলেম নাই কাজেই এই চার মজাবের ইমামের কোন এক ইমামকে অনুসরণের মাধ্যমেই ইজমা মুখর রসুলের প্রথম যুগ্মলিফা সাব্যস্ত হইল কুরানের দ্বারা না হাদিসের দ্বারা না ইজমার দ্বারা তাদের ইজমা যেমন মুস্তাহিদ ইমামগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্তের দ্বারা ফাইস হয়েছে অধিকার কোনো আলেমের তাকে না সেই ব্যাপারে যুগে এমন নূতন বিষয় যদি আসে এমন নূতন প্রশ্ন যদি আসে সেই প্রশ্নের সমাধান সারা দুনিয়ার সমস্ত আলেমগন ঐক্যবদ্ধ ভাবে আলেমগন যেই বিষয়ের সমাধান দিবেন এই সমাধানের বিরুদ্ধাচরণ করার অমান্য করার অধিকার আর বিদ্যুতের বাতি ফিট করা জায়েজ নানা জায়েজ হাদিসে নাই সিদ্ধান্তে আছে মজাবের চার ইমামের ফসলায় নাই যখন সমাধান দেবে যেহেতু সারা দুনিয়ার সমস্ত আলেমগনবদ্ধ ভাবে সিদ্ধান্ত দিয়ে ফেলেছেন এখন যারা যারা আলেম না তারা এই ব্যাপারে দ্বিমত করার কোন অধিকার রাখে না তাহলে উম্মতের ইজমার স্তর কটা হলো ইজমার দরকার কখন পরে মুস্তাহিদ ইমামগণের সমাধান না পাইলে তাদের ইজমার সর্বমোট স্তর হলো তিনটা সাহাবা একেরামের ইজমা উম্মতের জন্য ইসলামী শরীয়তের দলিল ষাট নম্বর আয়াত আল্লাহ বলেন আতি উল্লাহা আল্লাহর কুরান থেকে সমাধান গ্রহণ কর না পাইলে রাসুলের হাদিস থেকে সমাধান গ্রহণ করো না পাইলে কবিরে লেখেছেন আতিহ বলে আল্লাহ আল্লাহর কুরানকে শরীয় সাব্যস্ত করে দিয়েছেন আতিউর রসুল বলে আল্লাহ রসুলের হাদিসকে ইসলামী শরীয়তের দলিল সাব্যস্ত করে দিয়েছেন বাকি হয়। তারা যদি ঐক্যমত না করিয়া দ্বিমত পোষণ করে সাহাবা এ যদি কোন সমাধান থেকে দুই মত হইয়া যায় হবে ইমামগঞ্জের সমাধানের মধ্যে দৃষ্টান্ত আছে ইমামগণের মধ্যেও তার দৃষ্টান্ত আছে উলামায়ে কেরামের মধ্যে তার দৃষ্টান্ত আছে এই কথাগুলি যদিও আপনাদের কেন কিছু লোক এমন আছে যারা এইগুলি জানে না বুঝে না জেনে না বুঝে করে কি হাদিস একটা পাইছে আর খবর নাই আর আরেকটা যারা আমল করে তারা ভুল করতেছে আমি যে পাইছি এটা ঠিক এই ফেতাটা আরম্ভে বর্তমান মুসলমান সমাজ এই জরুরি কথাগুলি যেমন কোন হাদিসে আছে নাভির নিচে হাত বাদার কথা এখন হাদিস যেহেতু দুই রকম হইল এখন সরাসরি হাদিস মানার কোন উপায় হইল না মুস্তাহিদার দরকার হইলো যারা পুরুষ হইয়াও সিনায় হাত তারা বলে ওইটা বল আমাদের সহি তোমারটা সহিদে আছে তারাটা যে হাদিসে আছে ওইটা বলে না বলেন আমি হাদিস করি বলে এটা কি রহমতুল্লাহ আলহি তে কবির লিখেছেন ইসমাকে ইসলামী শরিয়তের দলিল সাব্যস্ত করে দিয়েছেন তেমনি ভাবে আল্লাহ আলমিন যারা ইজমা হইতো তারা ঐক্যমত না হইয়া দিমত পোষণ করলে মতে মুক্তিরা সুরা পড়বে না ইমাম মতে মুক্তিরা সুরা পড়বে বুঝে থাকলে বলুন দুই মুস্তাহিদ উমাম ঐক্যবদ্ধ হবে এই প্রশ্নের সুস্পষ্ট সমাধানি শরীফের হাদিসে উল্লেখ আছে সহি মুসলিম শরীফের হাদিসে উল্লেখ আছে তির মিজি শরীফের হাদিসে উল্লেখ আছে কোন কিতাবের হাদিস বহারি শরীরের হাদিস কোনো মতেই গুনা নাই উভয় মতেই সব আছে মুসলিম শরীরের হাদিস যারা পালন করেন তারা মুক্তি হইয়া সুরাতুল ফাতে বুঝে থাকলে এবার বলুন সহিহারি সহি মুসলিম শরীফের হাদিস মত কোন মজাব পালন করলে গুনা কোন মালন করলে গুণা কোন যুক্তি আছে না আমার তাকে আপনি যুক্তি আছে নাই সবগুলিতে সব আছে এইভাবে মুসলমান মিলেমিশে চলতে পারে আর যারা নিজের তাকে সঠিক আখ্যা দিয়ে অপরটা অপরের তাকে ভুল বলে ফাতেহা করলে চুঝে থাকলে বলুম কোন হানাফি মজাবের লোক কোনো সুরাই ফাতে করতে বাধা দিতে পারে যদি বলে সেই মুসলমানের মধ্যে মুসলমান সমাজকে টুকরা টুকরা করার জন্য দায়ী এবার আসুন উভয় হাদিস করার ব্যবস্থা দিলেন কিভাবে সিনাই হাতবাদার হাদিস করবে মেয়ের লুকেরাভির নিচে হাত হাদিস হাদিস করবে এখন যদি একজন পুরুষ এই হাত বাঁধে আর বলে যে সমস্ত পুরুষের জানেও না বুঝেও না সেতাবাদের মতলব খারাপ হাদিস মানি বলে এটা সত্য কিন্তু মতলব খারাপ এইটা কথা সত্য মতলব খারাপ আমি সারা রাত বললেও শেষ করতে পারবো না কেরামের ক্যারামের মধ্যে যে অনেক মজাব ছিল এবং আল্লাহর সাহাবাই কেরামের ভিন্ন ভিন্ন মজাহের যে সমর্থন দিয়েছে একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই ইসলামের ইতিহাসে সেনাবাহিনী প্রয়ন করেছিলেন যুদ্ধ করার জন্য রসুল বলে দিয়েছিলেন তোমরা এত তাড়াতাড়ি যাবে যেন যুদ্ধক্ষেত্রে গিয়ে আসরের নামাজ করতে পারো কিন্তু ঘটনাক্রমে রাস্তায় দেরি ঘটনাক্রমে দেরি হওয়ার কথাটা কি আগে থেকে কেউ জানে যে যানজট রাস্তায় যানবাহনের ঝামেলা বলেন তো রাস্তায় যানবাহনের ঝামেলা জেনে শুনে বলছিল চারটার আগে আসবো না না জেনে বলছিল কে জানে রাস্তায় যে ঝামেলা হবে এই কারণে যেই টাইমে আসার কথা ছিল সেই টাইমে এই ঠিক সাল্ল ইসলাম সাহাবায় আর বললেন তোমরা ঘটনাক্রমে রাস্তায় এমন দেরি হইল যেই দেরি কেউ আগে জানতো না ওনারাও জানতেন না রসুলও জানতেন না অবস্থায় এমন দাঁড়াইলো এখন গন্তব্যস্থলে গিয়ে আসরের নামাজ পড়লে আসরের সময় থাকবে না কাজা হয়ে যাবে সময়ের ভিতরে নমাজ পড়তে হইলে রাস্তায় পড়তে হবে আর গন্তব্যস্থলে গিয়া পড়তে হইলে কাজা করতে হবে এখন এই কথা আসলো একটা হলো আল্লাহ নিশ্চয় সময়ে মতে নমাজ পড়া মুমিনদের জন্য হরজ সময় পার করে নামাজা ফরত বলে আর কোরআনের কথা পালন করলে রসুলের কথা পালন করা যায় না সমস্যা আসলো কিনা সমস্যা আসলো ভাবে তিন রকমের সমস্যা আসতে পারে ইতিহাত করে সমাধান বের করার জন্য তিন ধরনের সমস্যা আসতে পারে তৃতীয় সমস্যা বিবরণ সুস্পষ্টই কিন্তু একটা আর একটা বিরোধী হয় যেমন নামাজ নামাজে হাত কোথায় সমাধান হাদিসে আছে না কিন্তু সমাধান একরকম না দুই রকম ইমামগঞ্জে আল্লাহর আলী সুরাই নিশার উনষাট নম্বর আয়াতে দায়িত্ব দিয়েছেন সমাধান বের করার জন্য এই সমস্যায় পরে যে কোরআনের বিধান মতো সময় মতে নামাজ পড়লে আর রসুলের কথা মতো বললেন আমরা কোরআনের সমাধান গ্রহণ করব। রাসুলের সমাধান এখানে আপাতত গ্রহণ করা সম্ভব নয় আরেক দল সাহাবা বললেন আমরা রসুলের সমাধানে গ্রহণ করব। কোরআন আমাদের চেয়ে রসুল ভালো বুঝেন রসুল জেনে শুনেই বলেছেন গন্তব্যস্থ লেগে নামাজ পড়ার জন্য আমরা গন্তব্যস্থ নাম এই ফব্দটাকে আরবি ভাষায় বলে মজহাব মজাব শব্দের অর্থই ফত মজাব শব্দের অর্থই বলেন তো এই দিন এই রাস্তায় পরে নিলেন আর দলে নিজেদের মজাহ মতো গন্তব্যস্থলে গিয়ে আসরের নামাজ ফাদা করলেন দুধহের কথা রসুলের সঙ্গে পেশ করা হইল রসুল দুহবকে সমর্থন দিয়ে দিলেন এই ঘটনা বুঝে থাকলে বলুন সাহাবায়ের মধ্যে বিভিন্ন ছিল কিনা এটা তো একটা মাত্র উদাহরণের নিন্দা করছেন যে সমাধান কোরআন হাদিস থেকে না পাইয়া গবেষ ইস্তেহাদের মাধ্যমে সমাধান বের করতে গিয়া হইলে রসুল যদি উভয়ের রহাবকে সমর্থন দিতে পারেন বিরোধিতা করতে একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলাম এবার বলুন সুরাতুল ফাতেহা মুক্তিরা পড়বে না এটা কার মধাব সুরাতুল ফাতে শাফির মজাব এখন কোন হানাফি মজাবলার অধিকার আছে সাফি মজাব